আলোচনা হচ্ছিল রসুল্লা সাল্লু আলী হাসালামের পার্থিব জীবন এবং তার উপকরণ নিয়ে এরই ধারাবাহিকতায় আজকের পর্বেও আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ রসলুল্লা সাল্লু আলিহাসালামের কক্ষগুলো কম উচ্চতা উচ্চতাসম্পন্ন এবং কম প্রশস্ত ছিল সেটা আমরা আগেই বলেছি একান্ত প্রয়োজনে কয়েকটি বিছানা ছিল কখনো জীবন ধারণ পরিমাণ খাদ্য কখনও ক্ষুধার্থ থাকা পোশাকের অবস্থাও একই রকম এমনিভাবে অন্যান্য জীবন জীবনোপকরণের অবস্থাও একই রকম ছিল সেগুলো কখনো জীবনের মূল লক্ষ্যে পরিণত হয়নি রসলুল্লা সাল্লু আলি আসলাম নিজেই বলেছেন আমার ও দুনিয়ার দৃষ্টান্ত হলো সেই আরোহির মতো যে একটি গাছের ছায়া অবস্থান করে আবার সেখান থেকে চলে যায় আইসারদুল্লাহ আনহা বলেন একবার এক আনসারী নারী আমার ঘরে এলো এবং রসলের বিছানা দেখল যা ছিল ভাজ করা কাপড় পরে সে রসুলের জন্য একটা পশম ভর্তি বিছানা পাঠালো রসুল সাল্লাহু আলি আসাল্লাম এসে বললেন আয়েশা এটা কি আমি বললাম আল্লাহ রসুল অমুক আনসারি নারী ঘরে এসে আপনার বিছানার অবস্থা দেখে এই বিছানাটি পাঠিয়েছে রসুল্লাহ সাল্লু আলিহালাম বললেন আয়েশা এটা তাকে ফিরিয়ে দাও জেনে রাখো খোদার কসম করে বলছি আমি যদি চাইতাম তবে আল্লাহ আল্লাহতালা স্বর্ণের পাহাড় আমার সাথে চলমান করে দিতেন তাহলে কথা হচ্ছে মানুষের পক্ষে কি এখনও সেরকম পথ বা পদ্ধতি অবলম্বন করা সম্ভব এত কোনো সন্দেহ নেই যে রসুলসাল্লু আলহি আসালামের জীবনাদর্শ হচ্ছে সমুন্নত আদর্শ যে সম্পর্কে অবহিত থাকা প্রত্যেক মুসলিমের জন্য অত্যাবশ্যক এবং তা মেনে চলা শরীয়তের নির্দেশ খোলাফায় রাশিদ্দিন ও তাদের পরবর্তী অনুসারী অনুসারীবর্গ অমর আবদুল্লা আজিজ সালাই আয়ুবি নুরুদ্দিন জঙ্গি সহ তাদের সকলের উপলব্ধি এবং চেতনা এমনই ছিল যে রসুলসোল্লাহ আলহামের এই ধরনের জীবনাচার মুসলিম শাসকদের জন্য বিশেষভাবে অনুকরণীয় কারণ যিনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন তার জন্য করণীয় হচ্ছে দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং নববজীবনের এই দিকটি পূর্ণ অনুসরণ করে চলা আলী রাদিল্লাহর একটি উক্তি এই বিষয় গুরুত্ব ও তাৎপর্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা ন্যায়পরায়ণ শাসকদের উপর ফরজ করেছেন যে তারা নিজেদেরকে সর্বসাধারণের মতো অবস্থায় রাখবে যারা দরিদ্র ব্যক্তির কাছে নিজের দারিদ্র লজ্জা ও অনুতাপের বিষয় মনে না হয় রসদাল্লা আলিহাসাল্লামের জীবনযাপনের এই পদ্ধতিটি যুগ যুগ ধরে পৃথিবীর সমস্ত মুসলিমের জন্যই সান্ত্বনা লাভের উপায় আর ধৈর্য ধারণ ক্ষুদায় পেটে পাথর বাধা এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলহিউ আসালামকে অনুসরণ করার দাওয়াত ও মহাপয়গাম এমনটি বুঝেছিলেন সাহাবায়করম রাজিয়াল আনহু আজমাইন একবার তিনজন ব্যক্তি আবদুল্লাবেন আমর আবনুল আস রাজিয়াল আনহুর কাছে এসে বললেন হে আবু মোহাম্মদ আল্লাহ শপথ আমাদের কিছুই নেই অর্থ পাহন কিংবা আসবাব কোনোটি আমাদের সামর্থ্যে নেই তখন তিনি তাদেরকে বললেন तुम्हारा चाहमरा का आसते चाओ तब आल्ला तुम्हारे जतटुकू दे तौफिक दें तुकु तुम्हारे देव किंबा तुम्हारे चाओ तब तुम्हारे अवस्था शासक निकट तुले धरब और जो चाओ ताबर करते हम रसुल्ला आलहीसलम के बताते शुने दरिद्र महाजिरकन धनीधर चल्लिस बचर आगे जाननाते जा কারও কাছে কিছুই চাইব না তারা রাসুলের হাদিস শুনেই তার মতো দারিদ্রপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে গেলেন সাথে সাথে তাদের মাঝে ক্ষুধা দারিদ্রে ধৈর্য ধারণ করা এবং মানুষের কাছে হস্ত প্রসারিত না করারও অনুপ্রেরণা সৃষ্টি হল আমরা বলছি না যে সবাই ঘরবাড়ি ও আসবাবপত্র ছেড়ে বেরিয়ে পড়ুক এবং খেজুর ডালের ঘর ও খেজুর গাছের আঁশ দিয়ে তৈরি বিছানায় সন্ধান করুক রসদসাল্লাহ আলহিউাম ও সাহাবিগণও এই কাজের আদেশ করেননি কিন্তু নববে আদর্শের আলোকে বলতে চাচ্ছি মুসলমানের করণীয় হচ্ছে সে তার জীবন বাস্তবতা পরিবেশ ও প্রতিবেশ অনুযায়ী জীবন যাপন করবে এর মধ্য দিয়ে সে রসদাল্লাহু আলিহাসাল্লামের অনুসরণ করবে দুনিয়াবি উপকরণকেই জীবনের একমাত্র চিন্তা বানাবে না দালানকোঠা আসবাবপত্র ও সুন্দর বিছানাকে চোখের দীপ্তি ও অন্তরের তৃপ্তি বানানো পরিত্যাগ করবে এগুলো যেন তার হৃদয় জগৎকে আচ্ছন্ন করে রাখতে না পারে এগুলো অবশ্যই বিপদ হয়ে দাঁড়াবে যদি মানুষ এগুলোকে দম্ভ ও অহংকার প্রকাশের মাধ্যম বানিয়ে নেয় এবং সম্পদের আধিক্যকে বড়ায়ের হাতিয়ার মনে করে কিন্তু যে তার কামনা পাসনার উর্ধে উঠে কেবল এই পরিমাণ আসবাবপত্র ও জীবনোপকরণ নিয়েই সন্তুষ্ট থাকে যার মাধ্যমে সে নিজের জীবন স্বাস্থ্য ও মর্যাদা রক্ষা করতে পারে এবং সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারে সন্দেহ নেই তাহলে সে সুন্না ও সরল পথরই অনুসারী বলে গণ্য হবে এবার জানা যাক ঘর বাড়ি সম্পর্কে নবীজির নির্দেশনা ঘরে ঢোকার জন্য কিভাবে অনুমতি চাইবে সে সম্পর্কে বর্ণিত আছে রসদ সাল্লাহু আলি আসসালাম একদিন ঘরে ছিলেন এক ব্যক্তি অনুমতি চাইতে গিয়ে বলল আমি কি প্রবেশ করব রসদ সাল্লাহু আলি আসালাম খাদেমকে বললেন যাও তার কাছে গিয়ে অনুমতি চাইবার নিয়ম শিখিয়ে দাও বলবে আসসালামু আলাইকুম আমি কি প্রবেশ করব অনুমতি তিনবার চাইতে হবে আবু মুসাল আশ আরি রাজিয়াল আনহর হাদিসে বর্ণিত আছে রসুল সাল্লা আলি আসসালাম ইরশাদ করেছেন যখন তোমাদের কেউ তিনবার অনুমতি চায় তাকে অনুমতি দেওয়া না হয় তারপর সে যেন ফিরে আসে একবার সাদেবেন ওবাদা রদুল্লাহ আনহুর সাক্ষাতে রসো সাল্লু আলি আসলাম গেলেন তিনি দরজায় দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি चु कण्ठे सालाम जब दिलेंसल्लासलम ए भाव तीन बार सालाम दिलेंटर फिर जद्यत हलन सादिल्लासुल्लासलम पेन बेर इलें जवाब दिए जान अपनी बार बार सालामत दो करें भावे सब समय तृत्य बारे पर फिर जतने दरजा जदिनी कड़ा थकत তাহলে করা প্রথমবার নেড়ে অপেক্ষা করতেন তিনবার নাড়ার পর কোনো জবাব না পেলে চলে যেতেন যদি বুঝতে পারতেন ঘরে কেউ আছে তবুও ফিরে যেতেন কেননা জবাব না দেবার অর্থ হচ্ছে তাকে এখন ফিরে যেতে বলা আল্লাহতালা সুরা নূরে বলেন অর্থাৎ আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাও অনুমতি প্রার্থী দরজার একেবারে সামনে দাঁড়াবে না আবদুল্লাহ ইবনে বসুরুল্লা আনহু বলেন রসুল সাল্লাহু আলি ওয়া সালাম যখন দরজায় আসতেন দরজার বরাবর সামনে দাঁড়াতেন না ডান পাশে বা বাম পাশে দাঁড়াতেন একবার এক ব্যক্তি রসুল সাল্লু আলিউসালামের দরবারে প্রবেশের অনুমতি চাইতে আসলো এবং সে দরজার সামনে মুখোমুখি হয়ে দাঁড়াল তখন রসুল্লাহ সাল্লু আলিহাম তাকে বললেন এদিকে না হয় ওদিকে অর্থাৎ এক পাশে দাঁড়াও ভেতরে তাকানোর জন্যই তো অনুমতি দিতে হয় ঘরের লোক কে জিজ্ঞেস করলে নাম বলবে যাবের রাদেল আনহু বলেন আমি রসুলসাল্লু আলহি আসালামের নিকট এসে দরজায় কড়ার তিনি বললেন কে আমি বললাম আমি রসল্ল্লা সাল্লু আলি আসালাম কিছুটা বিরক্তির সাথে বললেন আমি আমি এছাড়াও দরজার চিত্র দিয়ে ভেতরে তাকানো হারাম সাহালে এবং সাহর আহ থেকে বর্ণিত এক ব্যক্তি ছিদ্র দিয়ে রসুন সাল্লা আলাইসলামের ঘরে তাকালো। তখন তিনি চিরণি দিয়ে মাথা আছড়াচ্ছিলেন তারপর তাকে বললেন আমি যদি জানতাম তুমি আছো তবে এটা দিয়ে তোমার চোখ ছিদ্র করে দিতাম ভেতরে তাকানোর পূর্বেই অনুমতি নিতে হয় ঘরের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা রসুলসাল আলি আসালাম কীটপতঙ্গ ও কষ্টদায়ক প্রাণী থেকে ঘরকে মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন এগুলো মেরে ফেলতে আদেশ দিয়েছেন আয়স আলাদু আনহা থেকে বর্ণিত রসুলসাল্লু আলিহাসালাম বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী দুনিয়ার যে কোনো স্থানে থাকুক মেরে ফেলতে হয় কাক চিল বিচ্ছু ইঁদুর এবং পাগলা কুকুর এভাবে সাপও মেরে ফেলার নির্দেশ হাদিসে আছে কোনো কোনো এই কীটপতঙ্গগুলোর ক্ষতির বর্ণনাও পাওয়া যায় রসমসাল আলিহাসালাম ঘরে কুকুর রাখতে নিষেধ করেছেন ইরাদ করেছেন যেই ঘরে কুকুর আছে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না অনেক হাদিসে খাবার এবং পানপাত্রসমূহ ঢেকে রাখার নির্দেশ এসেছে রসমসালু আলিহাসালাম ইশাদ করেছেন তোমরা পাত্র ঢেকে রাখো এবং পান ঢাকনা লাগিয়ে রাখো এক সাহাবি দুধের পেয়ালা নিয়ে আসলো। তাকে বললেন তুমি কেন ঢাকলে না ওপরে একটা কাঠের টুকরো রেখে দিতে রসুল্ল সাল্লু আলিউসালাম রাতের বেলায় ঘুমের সময় বাতি নিভিয়ে দেবার আদেশ করেছেন তিনি বলেন এই বাতির আগুন তোমাদের শত্রু সুতরাং ঘুমের সময় তা নিভিয়ে দাও দিনেও কোথাও যাওয়ার সময় ঘরের সব আগুন নিভিয়ে বের হওয়া উচিত রসুলসাল্লু আলিউসালাম ঘরে ময়লা জমা না রেখে सब समय परिष्कार रखार निर्देश दिए बोलें आल्ला पवित्र पवित्रता के पचंद करेंच्छन्निच्छनता पचंद करें दयावान दया के भल दानशील दान के पचंद करें तुम्हारा बाड़ी आंगा आशपासछन्न रखो इहुदीदे सामंजस्य ग्रहण करो ना घर बाड़ी संक्रांत आलोचना शेष शे, शे, शे, ए संश्लिष्ट एक विस्तारित हादी उल्लेख करा प्रयोजन मन कर যাবের রিল আনহু থেকে বর্ণিত রাসুলসাল্লু আলিয় আসালাম বলেছেন যখন রাত ঘনিয়ে আসে বা সন্ধ্যা হয়ে যায় তখন বাচ্চাদেরকে আটকে রাখো কেননা শয়তান তখন ছোটাছুটি করে যখন রাতের কিছু সময় অতিবাহিত হয় তখন তাদেরকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো কেননা শয়তান কোনো বন্ধ বন্ধদুয়ার খুলতে পারে না আল্লাহ নাম নিয়ে তোমাদের পানপাত্রগুলো ঢাকনা লাগিয়ে রাখো খাবারের পাত্রগুলো ঢেকে রাখো যদিও তাতে সামান্য কোনো কিছু থাকে এবং বাতিগুলো নিভিয়ে দাও অন্য বর্ণনা আছে শয়তান পানপাত্রে ঢুকতে পারে না দরজা খুলতে পারে না এবং পাত্রের মুখ সরাতে পারে না রসমসাল আলি আসসালামের ঘরগুলো সুঘ্রাণে ভরে থাকত ঘরের বিছানা ও আসবাবপত্র প্রতিটি মানুষের ঘরেই এমন কিছু প্রয়োজনীয় আসবাবপত্র থাকা দরকার যেগুলো মানুষ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারে এই জাতীয় আসবাবপত্রের ক্ষেত্রে ইসলামের দুটি সাধারণ মূলনীতি হচ্ছে এক কেবল প্রয়োজন সম্পাদন করা যেন এগুলো উপকরণ হিসেবেই থাকে জীবনের লক্ষ্যে পরিণত না হয় দুই সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করা আমরা এ বিষয়ে রসুলসাল্লাহু আলিউসালামের কিছু হাদিস উল্লেখ করছি জাবেের এবং আবদুল্লাহ রদুল্লাহ আহো বলেন রসুল্লাহ সাল্লাহু আলি আসালাম বলেন ঘরের এক বিছানা হয় স্বামীর আর অন্য বিছানা হয় স্ত্রীর তৃতীয়টি মেহমানের আর চতুর্থটি শয়তানের হাদিসে যদিও শুধু বিছানার কথা বলা হয়েছে কিন্তু এর মধ্যে যে মূলনীতি বিদ্যমান আছে তা সকল প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রেই প্রয়োগ হবে লক্ষ্য করুন হাদিসের মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনকে উল্লেখ করা হয়েছে মেহমানের একটি অংশ তুলে ধরা হয়েছে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জিনিসটিকে শয়তানের বলা হয়েছে আয়সারাদ আনহা বলেন একবার রসদ্সাল্ল্লাহু আলহাম কোনো যুদ্ধে গমন করলেন আমি তার অনুপস্থিতির সময় ঝালোর বিশিষ্ট একটি কাপড় দরজায় ঝুলিয়ে দিলাম রসদসাল্লু আলহিউ আসসালাম যুদ্ধ থেকে যখন ফিরলেন ঝুলন্ত কাপড়টি তার নজরে পড়ল আমি তার চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পেলাম তিনি কাপড়টি টেনে নিচে নামিয়ে ফেললেন এবং বললেন দেখো আল্লাহ তালা তো আমাদের মাটি ও পাথরকে আবৃত করতে বলেননি আইসারাদিল্ল আনহা বলেন আমি সেই কাপড়টি কেটে আশ ভরে দুটি বালিশ বানালাম এটা রসুল সাল্লাহু আলিহালাম অপছন্দ করেননি আমরা যদি হাদিসটি নিয়ে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে আসলে দরজা থাকা অবস্থায় পর্দার তেমন কোনো প্রয়োজন পড়ে না এটি একটি প্রয়োজনের অতিরিক্ত জিনিস তবে হ্যাঁ যে সকল হাদিস রসুল সাল্লাহু আলিহালামের ঘরে পর্দা থাকার বিষয়ে ব্যবহৃত হয়েছে হয়তো সে সকল ঘরে দরজা ছিল না অথবা সেগুলো ঘরের সামনে থাকা বারান্দায় ছিল বারান্দাগুলোতে কোনো দরজা ছিল না তাই পর্দা ঝোলাতে হয়েছে মোট কথা হাদিস থেকে এটিই বোঝা গেল যে প্রয়োজনে পর্দা ঝোলাতে কোনো নিষেধ নেই মানুষের দৃষ্টি পড়া থেকে বাঁচা বা সূর্যের আলো কম পড়ার জন্য জানালায় পর্দা ঝোলানো হয় কেউ যদি বলেন দেয়ালে পর্দা ঝোলানো একটি সৌন্দর্যের ব্যাপার আর ইসলাম তো ঘরকে সুন্দর করে রাখা অপছন্দ করে না আমাদের কথা হচ্ছে ইসলাম তো প্রয়োজনের খাতিরে সৌন্দর্যকে নিষেধ করে না তবে সৌন্দর্যের প্রয়োজনকে সমর্থন করে না দুটি বিষয়ের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে একটা উদাহরণ দেয়া যাক মানুষ যে পেয়ালা ভরে পানি পান করে তা প্রয়োজনের অন্তর্ভুক্ত এই পেয়ালাকে সৌন্দর্য মণ্ডিত করতে কোনো বাধা নেই তবে পেয়ালা যদি সৌন্দর্যের জন্যই বানানো হয় ব্যবহারের জন্য নয় তাহলে সেই পেয়ালার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করে কারণ এটি প্রয়োজনের অতিরিক্ত রসল সাল্লাহু আলহিউ আসসালাম রেশমি কাপড়ের বিছানা এবং বাঘ ও হিংস্র প্রাণীর চামড়ার বিছানায় শয়ন করতে নিষেধ করেছেন একইভাবে তিনি স্বর্ণ ও রূপার পেয়ালা ব্যবহার করতে নিষেধ করেছেন হুজাই ফের আনহু বলেন আমি রসুল সাল্লাহু আলিহালামকে বলতে শুনেছি তিনি ইরসাদ করেন হে লোকসকল তোমরা রেশমি কাপড় স্বর্ণ রূপের পান পাত্রে করো না এবং তেমন পাত্রে আহার করো না দুনিয়াতে এগুলো তো কাফেরদের জন্য আর আমাদের জন্য আখেরাতে রয়েছে উল্লেখ্য রসুদাল্লু আলি আসলামের পাত্র ছিল কাঠের তৈরি ঘরের সাজসজ্জা আয় সারাদু আনহা বলেন একবার রসুদাল্লু আলিহাসাল্লাম সফর থেকে ঘরে ফিরলেন আর আমি ছোট জানালায় আমার পাতলা কাপড় ঝুলিয়েছি যার মধ্যে পুতুলের আকৃতি ছিল রসুদাল্লু আলিহাসাল্লাম যখন তা দেখলেন সজোরে টেনে নিচে নামিয়ে ফেললেন এরপর ইসাদ করলেন কেমতের দিন যেসব ব্যক্তির সর্বোচ্চ কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সমকক্ষ হতে চায় আয়সারাদ আনহা বলেন এরপর আমি সেই কাপড় দিয়ে দুটি বা একটি বালিশ বানালাম রসদ সাল্লাহু আলি আসালাম ঘরে এগুলোতে ঠেস দিয়ে বসতেন পর্দার সেই কাপড়টিতে ডানা বিশিষ্ট ঘোড়ার ছবি ছিল হাদিস থেকে এটাই বুঝতে পারলাম যে ইসলামী নিষেধাজ্ঞা তখন এসেছে যখন তা ঝুলন্ত ছিল কিন্তু যখন তার নিচে পতিত হয়ে শয়ন বা ব্যবহারের বস্তুতে পরিণত হল ইসলাম তখন মেনে নিল এটাও বোঝা যায় যে যে সকল ছবি প্রাণীর ছবি নয় সেগুলোর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই এবার আব্বাসের বর্ণিত হাদিসে আছে আবদুল্লাব না আব্বাস রদুল্লাহ আনহু থেকে বর্ণিত তার কাছে এক লোক এসে বলল আমি একজন কর্মজীবী মানুষ নিজ হাতে জীবিকা উপার্জন করি আমার পেশা হচ্ছে ছবি তৈরি করা এবার আব্বাস রদুল্লাহ আনহু বললেন রসুল্লা সাল্লু আলিহুয়সাল্লাম থেকে যা শুনেছি আমি তোমাকে তাই বলবো রসুলসাল্লাহু আলিউসাল্লামকে বলতে শুনেছি যে ছবি তৈরি করে কেমতে দিন তাতে সে রুহ না দেয়া পর্যন্ত আল্লাহ তাকে শাস্তি দিতে থাকবেন সে কখনো তাতে রুহ দিতে পারবে না হাদিসে শুনে লোকটি খুব ভয় পেয়ে গেল তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবার আব্বাস রাদিল্লা আনহু বললেন আল্লাহ তোমার উপর রহম করুন তুমি যদি কোনো ছবি বানাতেই চাও তাহলে এই গাছের ছবি আঁকতে পারো সব কিছুর মধ্যে তো আর প্রাণ থাকে না এমনিভাবে রসুলুল্লা সাল্লু আলিহাসাল্লাম ক্রুশের ছবি আঁকতে নিষেধ করেছেন আয়েশারদুল আনহা বর্ণনা করেন রসুল সাল্লাহু আলিহাসাল্লাম ঘরের মধ্যে ক্রুশের ছবি পেলে ভেঙে ফেলতেন সার কথা হচ্ছে যে ঘর সাজানোর ক্ষেত্রে ছবির কোনো নিষেধাজ্ঞা নেই যদি তা প্রাণী ও ক্রুশের ছবি থেকে মুক্ত থাকে ঘরে প্রবেশের নির্দেশনা রসুল সাল্লু আলিউলাম ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করার নির্দেশ দিয়েছেন জাবের রাদ আনহু বলেন আমি রসুল সাল্লু আলিউসালামকে বলতে শুনেছি যখন তোমাদের কেউ ঘরে প্রবেশের সময় এবং আহার গ্রহণের সময় দোয়া পড়ে তখন শয়তান বলে হায় আমার এই ঘরে আজ খাবার নেই আমার রাত্রি যাপনও নেই আর যখন ঘরে প্রবেশের সময় দোয়া না পড়ে তখন শয়তান বলে যাক তোমাদের ঘরে রাত্রি যাপনের সুযোগ পেলাম আর আহার করার সময় দোয়া না পড়লে শয়তান বলে আজ তোমাদের ঘরে রাত্রি যাপনের সুযোগ পেলাম আহার করারও সুযোগ পেলাম এই হাদিসে নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলা হয়নি তাই হাদিস সমূহে বর্ণিত কোনো দোয়া পড়লেই হবে আর ঘরে প্রবেশের সময় পরিবারের লোকদের সালাম দিতে হবে কেননা রসদালু আলি আসসালাম থেকে বর্ণিত যে তিনি ছোট বাচ্চা ও নারীদের সালাম দিতেন তাই সবারই উচিত তার স্ত্রী ও সন্তানদের সালাম দেয়া সালামের মাধ্যমে তাদের মধ্যে মিল মহব্বত পয়দা হবে সালাম মোহাম্মত বৃদ্ধি পাওয়ার একটি উত্তম পন্থা আনাসবিন মালিক রাদেল আনহু রসুদ্দাল্ল্লা আলহ আসালামের সাথে জাইনাব রাদ আনহার বিয়ের সময়কার ঘটনা বর্ণনা করেন তিনি বলেন সেদিন রসুদসাল আলহ আসালাম ঘর থেকে বেরিয়ে পড়লেন আয়েশা রাদেল আনহার ঘরের দিকে চললেন প্রবেশের সময় সালাম দিলেন আসসালাম আলাইকুম আহলাল বাইতি ওরহমতুল্লাহ আই সারাদ আনহা সালামের জবাবে বললেন ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহ এরপর জিজ্ঞাসা করলেন আপনি কেমন স্ত্রী পেলেন আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুন এভাবে রসুল সাল্লু আলহিহ আসালাম একের পর এক প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন এবং আই সারাদ আনহোর মতো প্রত্যেককে সালাম দিলেন আর প্রত্যেকে রসুলের জবাব দিলেন এরপর রসুদসাল্লু আলহিউসালাম ফিরে এলেন এমনই ছিল রসুলসাল আলি স্ত্রীদের সাথে আচরণ ভালোবাসার স্নেহ ও মমতার ঘুমাবার ব্যাপারে নির্দেশনা বারা এভেন আজিব রহু বলেন রসুলসাল্লু আলিউসালাম ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমাতেন তারপর এই দোয়া পড়তেন রব্বি কেন আদা বাউমাত আবু কত রাদ আহু বলেন রসুল্ল্লা সাল্লাহ আলহিউ আসালাম যখন কোনো সফরে বের হতেন এবং ঘুমানোর জন্য কোথাও অবতরণ করতেন তখন ডান কাত হয়ে বিছানায় শয়ন করতেন আর যখন শুভেয় আদিকে কিছুক্ষণ পূর্বে অবতরণ করতেন তখন বাহু খাড়া করে তার হাতের তালুর উপর মাথা রেখে শয়ন করতেন আবু হুরাইরা রাদিল্লা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাহু আলহিউসালাম বলেন যখন তোমাদের কেউ বিছানায় শয়ন করতে যাবে সে যেন সবার পূর্বে চাদরের ভেতরের অংশ দিয়ে বিছানা ঝেড়ে নেয় কারণ সে জানে না তার অনুপস্থিতিতে বিছানা কি অবস্থায় ছিল হুজাই ফার আনহু বলেন রসুল সাল্লাহু আলি আসাল্লাম যখন রাত্রিবেলা শয়ন করতেন তখন গালের নিচে হাত রেখে কমাতেন আর এই দোয়া পড়তেন আল্লাহম বিস্মিকে আমোত ওয়া আহিয়া আর যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন পড়তেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বা ইলাই হিন্ন সুর অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন আর তার দিকেই সবার পুনরুত্থান ওবদা ইবেন সামিৎ আনহু থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লু আলহিউলাম বলেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে ইল্লাল্লাহ ও সুফহান অথবা মন অন্য কোনো দোয়া করবে ওই সময় যে দোয়া করা হবে আল্লাহতালা সেই দোয়া কবুল করবেন আর যদি কেউ অজু করে এবং নামাজ আদায় করে তার নামাজ কবুল করা হবে প্রিয়শ্রোতার বৃন্দ নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসে রসুলসালু আলহি আসাল্লাম আমাদের কিছু না কিছু নির্দেশনা দিয়ে গেছেন তাই আমাদের উচিত তাকে पूर्ण अनुसरण करथसाध्य चेष्टा कारण ता के अनुसरण करार्धमे रही आल्ला अनुगत्य वसल आलासदीन मुहम्मद व आला आलिहाल्हमद रबीन असलैक्म वरहमदुल्ला वरक रईनडोज मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रोज मीडिया डट अथवा www.facebook.com slash raindrops media or our youtube channel www.youtube.com slash